তোরে তো গোরে আলহামদুলিল্লাহ সব দু মর হসব যুদ ও ফগ্মল জম নাল জম কম ফগ্মল মক ন সনসু ইলহ ইহুদূল শরীর লহু অল লহুয় সজ্জিদন বসনদন বহাবী বনা বপুল মূল মদন অবধু রু নুথি বারক وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا الَّذِي يَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَزِيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ أَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّامُ لا يؤمن وحدكم حتى أكون أحب إليه من والده وولده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام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 اللهم سل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى কবুরি মুহামিং ফিল কবাগ আর আওয়াজ করে পড়ল বাংলা বিকামালি কষভ দু জমালি হাসন তু জমী সালি সন্ন আল ইহ ইহ ই ইলাহ ইহ মোহাম্ম বস করশ হিনী দর খরু সস ভেদান মানাকে মানু গুলশ তসবিহ কেহর খারে বতসবি হস জব জিক রে হক আমদ গরু হের মরহামুদ ইদ মজুরু হের ইলা ল ইন হিল ইলহ ই মোহাম্মসূল্লা শুভ নী মুহকি বিশ্রী নদী কহলি তকবীর মে কলমা মে নমে আজা মে তকবীর কলমা মে নাজু আজাম নাম মোহাম্ম হামলা স মিল নাম মোহাম্ম ফরমাত হে আদম কুঝে খুলদরি মে হে আতর মেখা হু আপ লেখা হু আপ মে লোহাম্মুরে নুর যা মে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ চোদ্দ ডিসেম্বর দু হাজার ষোলো অধ্যকার ওয়াজার মাহফিল অবস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মজাজ জাতির মাথার মুকটাতুলা হজরতুলামাই করম দূর দূরন্ত থেকে আগত আল্লাহের কালিজার টুকরা আমার সমবয়সী যুবক অবস্থান রাত শ্রদ্ধা সম্মানিতা মাও বোনেরা সৃষ্টির মহান শ্রেষ্ঠ রবুলা নামিনের দরবারে লাখ কোটি ও সুযোগ শকর আদায় মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে আওয়াজে উচ্চকন থেকে সকলেই কালী মাত্র শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কুদসাল সৈদুলমুর রহমতুল শফি উলমুজন খাতমুলনী সিন ইমামসল শফী আজম রসুল আকরম رحمت আলম নবীল আরব হবিব কবিরিয়া শরফুলাম্বিয়া স্যদুলাম্বিয়া শফী মার আকা নাম দার মদিনহ কাজদার আফতা নবুত ফখ্র মৌজোদাত সৈয়দুল মফলুক হজরত মুহমের করেছি। বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দ নবী হায়াতুর নবী সকলে অসংখ্য অগণিত অমিওবাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে ও হাদিস রুহানিয়তের সমন্বয় ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন আমি আলাই আপনি সমস্ত উম্মত কে জানিয়ে দেবেন পরোক্ষ ভাবে প্রত্যক্ষ সাহাবায় যদি তোমরা আল্লাহ ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা হয়ে যাবে এবং আল্লাহ তা ক্ষমা করে দিবেন তোমাদের সমস্ত গুণাহকে রাহা চ তার পবিত্র জবানে হাদিস পাকে বলেন তোমার সন্তান পরিবার আহাল সমস্ত মানুষ থেকে আমাকে মোহ্বত না করবে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না মহাব্বত শব্দটা ব্যাপক ভালোবাসা যাকে বলে এই শব্দটার ভেতরে টোটাল পৃথিবীটা প্যাকেট করা মোহ্বতের ভেতরেই সব ঢুকানো হিংস্র প্রাণী জঙ্গলে এটা থেকে শুরু করে। ভিন্ন বড় হাতি এর থেকেও বড় ভিন্ন এক প্রাণী জঙ্গলে বসবাস করে যার নাম আরবিতে হলো আনকা ফার্সি ভাষায় বলে সিমর্ক এত এক বড় বস্তু এটা এত বড় প্রাণী অধিকাংশ এই প্রাণী এখন পৃথিবীতে বেছে নেয় নাই পৃথিবীর একটি পাহাড়ের নাম কোহে কাফ। ওই পাহাড়ে তাদের এক একসময় বসবাস ছিল चल्लिस हाथी अथवा आशीटा हाथी दैनिक तर खाना खोरा ख शुरू कर मोहब्बत बंधने आब्ध सारा दुनिया सुल घटना कर्न हकीम आ मदिनार ऊपर सिंहसन शून्न द्रुत गति दौरा पेट्रोल नाइल ना को गैस आल्लासम्भव सम्भव कर क्षमता का जमीन थे नयल उपर सिंह कने आवाज पेल गिका बक्तव्य दिखायमान नबी नय मईल केल्ला हे सिंहसन दमिंग জমিনে আল্লাহ বলেন আমি সুলাইমানকে দাউদ নবী কে কে সুলাইমান নবির পিতা পয়গম্বর সুলাইমানকে আমি এলেম দান করেছি জ্ঞান দান করেছি যেই বিচক্ষণতার জ্ঞান দিয়ে তিনি পাখির ভাষা বক্তব্য তিনি নিজে এবং বুঝেছেন কে দিলেন ক্ষমতা ছোট্ট পিপিলিকা আওয়াজ দিল নয় মাইল উপর থেকে সুলাইমান নবী শুনলেন এটা সাধারণ ব্যাপার আশ্চর্য ব্যাপার হওয়ার কারণে রাখা হলো সুরত নাম নুন নাম মানি পিপিলিকা বক্তব্য কে দিয়েছিলেন ভিন্ন আলোচনা লাম্বা আলোচনাকে বলেছিল তোমরা সবাই গর্তে ঢুকোমানের সিংহাসন আসতেছে তোমরা আশ্রয় গ্রহণ করো আত্মগোপন করো না তোমরা সব মরে যাবে পদাতিক বাহিনীর পায়ের নিচে পড়ে ফিসে যাবে সব करबेंगे मोहब्बत कत मिर पृथि बहु जी हिंदू एक जति ख्रीस्टान एक जि युदी एक जति বদ্ধ এক জাতি এদের ধর্ম কর্ম সম্পূর্ণ আলাদা কেউ মানলো কি না ভিন্ন কথা প্রত্যেক ধর্মের ভেতরে তাদের একটা গঠনতন্ত্র আছে। হিন্দুদের ধর্মগ্রন্থ আছে আলাদা তারা বিবাহ সাদী কেমন করবে খানাদানা কেমনে খাবে অনেক নিয়মতান্ত্রিকভাবে ভাবে তাদের ওই গঠনতন্ত্রের দেয়া আছে যদিও সৎকার পঁচানব্বই জন निराना ची कम सब नियम लेखा बौद्ध धर्म तरफ नियम जा সমস্ত কুফুরি শক্তি তাদের বিরুদ্ধাচরণ করলেই সব এক হয়ে যায় আন্দোলন করে একই ময়দানে সারা পৃথিবীর কুফুরি শক্তি যারা সব এক এবং তারা তাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে নয় তার আগের জন্য নয় তার আগে বাজপেয়ী বাংলাদেশে যখন আসলেন ভারতের প্রধানমন্ত্রী তার পরও ছিল ধুতি মিথ্যা বলছি কি আপনারা জানেন না কেউ কেউ ধুতি পরে আসছিলেন সে যদি আমাদের মত লামা টুপি ভাগি নাও পরে প্যান্ট শার্টার সুযোগ ছিল কথা না বললে তো হবে না প্যান্ট শার্ট পরে ছিলেন কি পরে আসলেন ধুতি কেন এটা তাদের ধর্মীয় পোশাক খ্রিস্টান তাদের শার্ট প্যান্টের পরে গলার উপরে টাই লাগায় এটা তাদের ধর্মীয় সিলেবাস পোশাক আমরা মুসলমান এতই কি মূর্খর দল আমাদের ইসলাম ধর্মটা এতই কি নঘণ্য এতই কি আমরা অবহেলিত যে আমাদের ধর্মীয় কোন তাহলে আমরা হিন্দু ভাইদেরকে দেখাচ্ছি আমরা মুসলিম তোমাদের কাছে ধর্ণা ধরতে হবে আমরা অপূর্ণাঙ্গ ধর্মের অনুসারী আমাদের ইসলাম ধর্মটা পূর্ণাঙ্গ নয় যে কারণে তোমাদেরটা নিয়ে আমরা চলাফেরা করি বিবাহের ভেতরে তোমাদেরটা পালন করি তোমরা গায়ে হলুদ দাও এটা তোমাদের ধর্মীয় নিয়ম নীতি আমাদের মুসলিম পরিবারে বিবাহের অনুষ্ঠানে আমরা আমাদের ধর্মটা অপূর্ণাঙ্গ বিবাহের ক্ষেত্রে কোন নিয়ম পদ্ধতি মদিনার নবী দিয়ে যান নাই সে কারণে তোমাদের থেকে গায়ে হলুদের ধর্মের কিছু অংশ আমরা ধার করে চলি আমরা পঙ্গু আমরা ইসলাম ধর্ম মানি পঙ্গু ধর্ম না রা এরপরে ফ্রিডাম দেওয়া হইতো যদি ইসলামী রাষ্ট্রের দেশে কায়েম থাকত সর্বোপরি মনে হচ্ছে আমরা মুসলিম পরিবারের সন্তান চূড়ান্ত নির্লজ হয়ে গেছি আমাদের পোশাক তো তারা পড়ে না পরে তাদের ধর্মীয় শব্দ জল হিন্দুদের ধর্মীয় নিয়ম নীতিতে পানিকে কি বলে পানি বললে তাদের কেউ নিষেধ করবে করবে না তারা তো কেউ পানি বলে না অথচ তাদের থেকে ধার করে আমরা পানিকে জল বলি এরকম জল বললেওয়ালা মুসলমান নাই অভাব নাই অভাব নাই আল্লাহ আমাদের হেদায়াত দান করুন রাগ করতেছেন আপনারা ইসলাম কত সুন্দর এক ধর্ম আমরা মুসলমান চেহারার দিকে তাকাইলে বড় আফসুস মুসলমানের নিয়ম নীতির থেকে আমরা অনেক বহু দূরে চলে গেছি কেউ আপনারা রাগ করবেন না আমি বুঝাবার নিয়তে বলছি কারো সাথে কোনো আদা অতি নাই নাই আমরা কত পূর্ণাঙ্গ একটি ধর্মের অনুসারী আমাদের ধর্ম কত সুন্দর কতই যে সুন্দর আমরা সেই সুন্দর ধর্মের অনুসরণে চলতে পারি না এই যে একটা সুন্দর মাহফিল আমাদের মুসলমানদের একটি ধর্মীয় সভা उत्सवर पर आघात करना डिस्टार्ब करा करू दे तर धर्मी अनुष्ठान हिंदू लोकतमची करते सुंदर स्लोगाना दे धर्म जार जारे अपनारा धर्म जार जर उत्सव सभा আমাদের মুসলমানের ওখানে ভিড়ের কারণে অনেক হিন্দু ভাইদের থেকে অভিযোগ আল্লাহ দায়ার দান করুন রাগ করলেন কাউকে বাস দিলাম না নিজের কপাল পুরেছে সেটা স্মরণ করায় দিতেছে আমাদের কপাল পুরেছে অশুনে কি করবেন কি হবে কি মহব্বত নাই আলেমের প্রতি মহব্বত নাই রসুলের সুন্নত প্রতি মহব্বত নাই যদি বলি এই যুবক তুমি টুপি বড় না কেন মানে এটা শুকনো পাতার থেকেও তিনি হালকা মনে করল মনে হয় যেন সুনত ওর বাবায় বানাইছে এজন্য ও বাবার কথাটাকে ডিনাই করে বলছে এটা সুন্নত হলে হলো না হলে নাই যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকেই মহব্বত করলো টুপি পড়া কারন আদর্শ কারা কারনুলের সুন্নত গতকাল পরশু দিন থেকে সারাদেশ জুড়ে বিভিন্ন মসজিদে মাইক আওয়াজ পোস্টার ব্যানার ফ্যাস্টুন গেইট দুটো ঈদের ঈদের কথা উল্লেখ পাওয়া যায় মুসলমানের দুটো ঈদ ঈদ আজহা ঈদ উল ফিত কোরআন আলোকে আর কোন ঈদ নাই अच्छा रसुलदिष्ट शब्द मिलद और नबी के जदि सन्धि तक मिलदी नबीर सलीफ लाम लगे बिलद आन দনটা যখন সন্ধি হবে তখন হবে মিলা আমাদের সুপরিচিত নবী আরেকটি শব্দ হলো সিরা তুন নবী এই শব্দের অর্থ হলো রসুল্লাহ আলহাসাল্লামের জীবন আদর্শ আমাজারাশার দিয়া বর্ণনা মতে প্রসিদ্ধ বর্ণনা সাহাবায় কারাম রসুল ইন্তর উল্লেখযোগ্য আম্মাজানকে আয়সা সিদ্দিকার দি আল্লাহু কেশে আয়সা কত মর্যাদা হাজারের উপরে হাদিস তার মুখস্থফাসী তিনিও মাঝে মাঝে কোন গেলে আম্মাজান আয়সার কাছে গিয়ে তা হল করে নিতেন গিয়ে বলেন আম্মাজান একটু আমাদেরকে জবাব দিন তো প্রশ্ন করলেন তারা বললেন হ্যাঁ আম্মা যান বললেন কানা শরীফ যা নবীজের আদর্শটাই তা এটা হাদিস শুনাইলাম আবার একটু প্রশ্ন করি মিলাদুল নবী শব্দের অর্থ কি বলেনক মুখ করেন মিলাদুল নবী শব্দের আমাদের সুপরিচিত নবী সুপরিচিত নবী কে মোহাম্মদ সাল্ল আমাদের সুপরিচিত নবীর জন্ম মুবারক এর আরবি হলো মিলাদুল নবী আর নবী শব্দের সুপরিচিত করে কোন একটা বাকাতারা শব্দ ব্যাখ্যা ভুল দিতে পারবে না আবারও মুখস্ত করেন বেয়াদি ক্ষমা চেয়ে মিলাদুল নবী শব্দের অর্থটা আবার বলেন সবাই বললেন না আমাদের নবী সাল জন্ম আরো জোরে বলেন আর নবী শব্দের আমাদের সুপরিচিত নবী সাল আলাই জীবন আদর্শ কথা মনে আছে এবার আবার পেছনে যাই আমা জান আশাকে রাহু আনা সাহাবাইকার কি প্রশ্ন করেছিলেন হে বয়ান করুন কি এই ক্ষেত্রে হল কোরআন কোরআন শরীফ যা নবীজির আদর্শই তাহলে নবীজির আদর্শ কি কোরআন কোরআন হলো রসুলের থিওরিক্যাল আদর্শ আর রসুলের সুন্নত হলো প্রাক্টিক্যাল আদর্শ তাহলে আদর্শের আরবি মিলাত না সিরাত না আদর্শের আরবি মিলাত মানি জন্ম সিরাত মানি আদর্শ নবীজির আদর্শ কি সিরাত তো বুঝলাম তো আদর্শটা কি আম্মাজান কি উত্তর দিলেন জোরে বলেন কথা বলেন ঠিক আপনারা অনেক সময় শুনেছেন এবং অনেক ব্যানারে সকল ঈদের বড় ঈদ ঈদ এ মিলাদ নবী শব্দটা বড় অক্ষরে লিখে गाली दें गि दिल कई लागल कई সিরাতুন নবী অর্থ এতক্ষণ কি জানলেন কার্লা কেমনে বলি লাথি মারো নবীর আদর্শ করান লাঠি মারলো কই গেল অথচ আমরা যারা নবীর সপক্ষে বয়ান করি नबिर विपक्षे कि भाषा अशालीन आचरण करा एक प्रमाणी बेर करते जूताा पीठ अपन क्या गाली दिले क्या बाानो नाना रसुलर सीरा, सीरा, सीरा। शरीर खोल मेला आलोचना कर বাংলাদেশের রসুলের জীবন দুই রকম দুই রকমের জীবনী নিয়ে বই বিক্রি হয় বাংলাদেশে আরেকটা বই হলো সিরাদুল নবী সাল্লাহু আলহাসাল্লামের সম্পর্কে মিলাদ হলো জন্ম আর সিরাদ হলো জীবন ইতিহাস মিলাক বলতে জন্ম জন্মের আলোচনা যেই বইতে আছে যেই বইয়ে আলোচনা আছে রসুলের জীবনী ওই জীবনের আদর্শের বইয়ের ভিতরে জন্মের আগের থেকে আলোচনা আছে কারণ জীবন বললে আর জন্ম বলার দরকার হয় না জন্ম বললে জীবন বলার অপেক্ষা থাকে কারণ আর জীবন আলাদা জীবন বললে বললে বলা লাগে না। সিরাতুলনী বাকি থাকে আর সিরাতবী বললে আর নীলা দুনবী বলতে হয় না কারণ সিরাত নবীর জীবন জন্মের বাহিরে না ভেতরে তাহলে সিরাতুন নবী বললে আর নীলা দু নবী বলার অপেক্ষা থাকে না আমাদের বাংলাদেশ চূড়ান্ত বাড়াবাড়ির দেশ বিশেষ করে ধর্মীয় ব্যাপার গুলো নিয়ে চূড়ান্ত না চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন রসুলের আগমন রবি আউওয়ালে। এতে কোন সন্দেহ নাই কিন্তু তখন এই পৃথিবীতে রবিউল আল মাসের কোন নাম গন্ধ ছিল না রসুল যখন দুনিয়াতে আসছিলেন তখন ইংরেজি মাস গণনা ছিল আরবি মাস বয়সে মদিনায় হিজরতের হিজরতের পর থেকে আরবি মাসের গণনা শুরু হিজরি শুরু কি আশ্চর্য কথা রসুলির হিজরতের পরে তখন একটা পরামর্শ সভা ডাকছিলেন অনুরোধ করেছিলেন আবু মুসা রাহ আহু যে আপনি আমাদের চিঠি প্রদান করেন যে চিঠিগুলোর তারিখগুলো নিয়ে আমরা সংশয় ভোগ করি একটা আরবি মাস গণনা শুরু হয়েছে তাহলে রসুল তো আসলেন তিপ্পান্ন বছরের বেশি আগে তখন তো আরবি মাসের গণনা ছিল না হ্যাঁ ঐতিহাসিকরা খুব গণনা করতে করতে করতে করতে फेब्रुआर एक रवि गुरी कारणी मास दस दिन आगे मास आगे जो ए बचर हज करोबरे আরো দশ দিন আগায় যাবে কোরবানি হয়েছে আরো দশ দিন আগায় যাবে আসছেন রবিউল আউয়ালে এতে কোনো সন্দেহ নাই রসুলের ইন্তেকাল রবিউল আউয়ালে এতেও কোন সন্দেহ নাই দিনটা ছিল সম্ভাবনা रसुल दुनियाते आ रिउल मतनक কিন্তু তারিখটা কত সোমবার কি মাসে একটা যারা আট বলেছেন তাদের কারীরা খুব মজবুত যারা বলেছেন নয় এরা মধ্যম যারা বলেছেন বারো তারা দুর্বল বর্ণনাকারী আমরা যে বক্তারা বয়ান করি আমাদের ভিতরে আমি হাফিজুর রহমানের সমান না অনেক কিছু অনেক কিছু হাজার নয় লক্ষ লক্ষ আমার মতো হাফিজুর রহমানকে পড়াতে পারে এরকম মহান্তি শিরস্থা দলের আহমদ শফিদ তার তাহলে যারা বলেছেন নসুলের দুনিয়াতে আগমন রবিউল আউ্লের সোমবার এতে সব একমত কিন্তু তারিখ নিয়ে কেউ বলেছেন বারো কেউ বলেছেন আট কেউ বলেছেন নয় এর মধ্যে উচ্চ মর্যাদার যারা বলেছেন তাদের মত দুর্বল যোগ্যতা সম্পন্ন সম্পন্নাকারী এরা বলেছেন বারো কারণ রসুলের জন্ম হলো সোমবার রবিউল আবু এটা ঠিক আছে এখন আপনি সোমবার যদি ঠিক রাখেন বারো ঠিক রাখা যাবে না কারণ এবার আজকে হলো সোমবার যদি ঠিক না রাখেন বারো ধরেন তাহলে সপ্তাহের প্রতি সোমবার সপ্তাহের সোমবার রোজা রাখতেন এটা সহিদ ভালো করে মুখস্ত করেন রসুল সোমবার দিন চিন্তা করছেন এলএম না থাকলে যা হওয়া তাই এখানে প্রস্রাব করিবেন না না করিলে দশ টাকা জরিবানা এখন আপনি যদি তর্ক করেন এই মেয়ে তুমি এরকম পড়লা কেন আমার পড়ার অধিকার আছে কিন্তু এখানে পড়া ঠিক আছে এখানে জ্ঞানের পরিচয় দিতে হবে না পরের শব্দের সাথে লাগবে নাকি আগের শব্দের সাথে লাগবে এটা জ্ঞান দিয়া হবে এটা দিয়া পরিচয় হবে জ্ঞান হবে না শব্দটা লাগবে লাগবে। না বামে এটা জ্ঞান দিয়া পরিচয় নিতে হবে রসুল প্রত্যেক সোমবার রোজা রাখতেন নাকি শুধু রবিউলাউ বলে রসুলকে প্রশ্ন করা হলো সোমবার দিন রোজা রাখেন কেন নবী কি বললেন আমি জানি না আপনারা জানেন কি না আমি হাফিজুর রহমান কেন আমাদেরকে কাফের বলে ফতুয়া দিচ্ছে আর আপনারা দাওয়াত দিয়ে আমি যদি অস করাইতেছে হ্যাঁ আমাদেরকে বলা হচ্ছে আমরা কাফের আর যদি ওগো মহব্বত করেন তা আমার বাংলাদেশে আছেন তো টের বান না কিছু ট্যার বান ভালো করে বুঝে আল্লা আপনি কারণে রসুল সোমবার রোজা রাখলেন এক নাম্বার কারণ বলেন হে সাহা ভাই আমি সোমবার দিন রোজা রাখি দুইটা কারণ আমি পয় নম্বর সোমবার দিন রোজা রাখি এক নাম্বার কারণ আল্লাহ আমাকে যেদিন রোজা রাখি দুটো কারণে আমি পায়াম্বার সোমবার দিন রোজা রাখি রে সাহাবাই কেরাম ভালো করে জেনে নাও আর একটা কারণ হলো मा पदार्पण कर दिन, दिन रोजा रेखे जन्म मुबारक शकर आदाय पीछे जिज्ञास करी तो जन्म मुबारक आर्मी की মিলাদুলনী আমার নী শব্দের অর্থ কি জীবন আদর্শ আল্লাহ নবী বললেন আমি কয়েক কারণে রোজা রাখি দুটো কারণ আমি কয়েকবার রোজা রাখি এক নাম্বার কারণ হলো আমার উপরে যেদিন কোরআন অবতীর্ণ হয় আমি ওই কোরআন নাজিলের নবুয়ের শকর আদায় করি সোমবার জন্মের শকর আদায় করি এটা স্পষ্ট সহি হাদিস মুসলিম শরীফের হাদিস এবার আমরা কি জানলাম নবীজি রোজা রাখছেন কারণে এক নাম্বার কারণ নবুয়ের শোকর আদায় করছেন আর একটা কারণ যদি তোমরা জন্ম আনন্দ করো আনন্দের আগবি হলো ঈদ ঈদ মানি আনন্দ না না ভুল কথা ঈদ মানি আনন্দ না ডিকশনারি খুলে এরা যে বলে ঈদ মানে আনন্দ সকল ঈদের বড় ঈদ ঈদ ঈদ মানে ঈদ থেকে ফিরে আসা প্রতি বছর ঘুরে ঘুরে ঈদ আমাদের সামনে ফিরে আসে এজন্য তাকে ঈদ বলা হয় ঈদ মানে আনন্দ না ফিরে আসা প্রতি বছর ফিরে আসে না এজন্য এটাকে ঈদ বলা হয় কত ভুলের ভেতরে আমরা পরে আছি আজ ও বাঙালি মুসলমান নবীর আশেখ যদি দাবি করো একটু জবাব দে আর ঈদের রসুলের হাদিস অনুযায়ী তাকেও রোজা রাখা দরকার আচ্ছা বলেন তো রোজার দিন ঈদ করা যায় ঈদের দিন রোজা রাখা যায় ঈদের দিন রোজা রাখে রোজা রাখা তো সব ঈদের এটাই নবীর মিলাদের শকর তাহলে রসুলের হাদিসের চূড়ান্ত উল্টা হয়ে গেল রসুল মিলাদের নবীর শকর আদায় করছেন আনন্দ খাওয়ার মাধ্যমে না রোজার মাধ্যমে তাহলে রোজা রাখতে গেলে খানা বন্ধ হয়ে যাবে ধুমধাম এমন ভাবে স্লোগান দিল রে ভাই রাতের বেলাও নামাজ নাই যারা স্লোগান দিল সকলিদের বড় ঈদ মিলা দুন্নবীদের মিলা দুর্নবী আজকে দেখলাম সেদিন আমি ফটিক চরি বয়ান দেখলাম রাস্তায় রাস্তায় স্লোগান দেয়া হচ্ছে মাইক লাগায়া নামাজ পড়ছে কিনা সন্দেহ কারণ তেতুল খায় তেতুল চিনিমিনি তেতুল চিনেন আপনি জিজ্ঞাসা করেন ভাই জিজ্ঞাসা করলাম তেতুল কেমন লাগে কয়রা মিয়া তার মার্কি ছিঁড়ে গেল তেতুল কেমন লাগে ঠোডের নিষ কি বুঝো কি তার গাঞ্জার গন্ধ গ লোকটা পাশত্ত নামাজি তাহার এজন্য গাঞ্জার গন্ধ কর पांच नामाज परे, जुद परे, दीन, खावे? ना। ना। रास्ता घाट चट्ट मिचिल मिचिल मुखरित कर फिल नारी पुरुष एकत्र नारी पुरुष अ যার সাথে দেখা দেয়া যায় নয়। ইচ্ছা করে যদি একবার দেখা দে সাত হাজার বছর জাহান নাম একটা কবিরা যেন পরে নবীর উম্মতের জহুরের নাম আজও কিনা জানা নাই আসর পরলো কিনা জানা নাই। ফজর নাইলো কিনা জানা নাই মাঝে মাঝে বলি চট্টগ্রাম একটা নাম আছে লাল আপনারা বলেন ও জায়গায় কোন লাল কালারের দিঘি আছে লাল রঙের দিঘি আছে নাই নাই চট্টগ্রামের ওই লাল দিঘির ময়দানে যেমন লাল রঙের কোনো দিঘি নাই ঢাকার শান্তি নগরে যেমন কোন শান্তি নাই মুন্সির হাটে উল্লেখযোগ্য কোনো মুন্সী নাই বহু বহু আকাশে কের আছে যাদের ভেতরে এসো নাই নবীজির শূন্যতের আমল নাই তু কু যাও সুন্নতে যাম হত কুতো তোরা করি কু নি নামত বলি করবি নতরবলি হামসরাত হম হালে রাতফাদ বা ইতে বায়না বান্দা পারলে তুমি মানুষের উপকার করো না পারলে চুপ থাকো ক্ষতি করিও না জানে এ বান্দা পারলে তুমি ভালো কথা বলো না জানলে চুপ থাকো কিন্তু খারাপ কথা বলিও না পারলে তুমি অন্যের প্রশংসা করো না পারলে চুপ থাকো কিন্তু তোমার কাছে যদি ভালো না লাগে পছন্দ যদি না করো তুমি চুপচাপ থাকো পীরের থেকে আলাদা ঘুমায় থাকো লেপকায় দিয়া চুপ থাকো কিন্তু পীরের বিরুদ্ধে বলিও না মাঝহ যদি পছন্দতনার না হয় তুমি চুপচাপ থাকো কিন্তু বিরোধিতা করিও না ওরে নবীর যদি তোমার পছন্দ না হয় তুমি চুপচাপ বসে থাকো কিন্তু বিরুদ্ধে কথা বলিও না কারণ বিরুদ্ধে যদি বলিয়া ফেলো বিপদ মাথায় চেপে আসবে তুমি অনেকে খায়না মিষ্টি ভাই মিষ্টি জাতিসার কারণে তো তো মিষ্টি তুমি খাও না তোমার জন্য মিষ্টি বড় এলার্জি বড় ক্ষতি मिस्टर तुम खाओ, खाओ ना चुप करदनिओना तुम्हारे समस्या मिस्टर समस्या मिस्टी ना खा कारण की मिस्टी ते मीष लगा তুমি পীর মুরদি পছন্দ করো না আল্লাহওয়ালা দেখতে পারো না তোমার জন্য সমস্যা হতে পারে তোমার কপাল খারাপ আল্লাহওয়ালার কপাল তো খারাপ না তোমার উপকার হচ্ছে না তোমার কপাল পরে গেছে কিন্তু মিষ্টি খারাপ কত মজার মিষ্টি মুসলিম সুইচ কি মজা সেদিন এনায়তপুর দরবারের পাশে ভাগ্য খারাপ যে এতগুলো লোককে বুঝাইতে পারলাম কিন্তু খাওয়াইতে পারলাম না আপনারা যদি সুযোগ দিন গিয়ে খাবেন এনায়তপুর বাজারের খুব সুন্দর মিষ্টি ভুলার মত নয় কিন্তু এত সুন্দর মিষ্টিও তার একজন খারাপ তোমার তুমি পীর পছন্দ করো না চুপ তোমার ভেজাল আছে তোমার ইমান দুর্বল তোমার ভেতরে অ্যালার্জি আছে তুমি মাঝহাফ মানো না মাঝহাফ মানলে তোমার অ্যালার্জি বেড়ে যায় কি বলেন তুমি তাবলিক পছন্দ করো না তোমার অ্যালার্জি আছে বা তুমি চুপ থাকো কিন্তু এই তাবলিকের কারণে আরো তো অনেক লোকের কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে কত মানুষ শুধু মানুষ কেন আমরা মুসলিম কেন বিধলীরা কত হিন্দু কালেমা পরে বসে আছে তোমার পেটে সমস্যা তোমার দেমাগে সমস্যা তুমি মানিও না চুপ থাকো আর বেনামাজি তো হচ্ছে তুমি বাধা দাও কেন ইসলামের দুশ্মন আল্লাহ আপনি হেদায় আসলে কোন মুরব্বি নাই নাই, মুরব্বি নাই রোগ হয়েছে আমার এখন যে কোনো ঔষধ খেলেই কি রোগ নিরাময় হবে বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে মানে আমি নিজে নিজেই যদি ফোন করি ঔষধ সেবন করি ডাক্তারের পরামর্শ ছাড়া তাহলে একশন না রিয়াকশন হবে আজকে যারা এই অবস্থায় আছে কোন মুরুব্বি টুরুব্বি লাগে না আমি একশো আমার কোনো কারণ এ বাদাতের তুলনা আমার মতো এ বাদাতকারী কেউ নেই ফেরেস্টাদের থেকে আমি বড় দাম এত এ করেছি আল্লাহ আসলেই তুই দাম তোর মতো এবাদাতকারী কেউ না। জমিনেকারী কিন্তু বেদি একটা করছে বড় মানুষের অন্যায় কি বেশি করা লাগে ক্লাসের ছাত্র যেটা ভালো এ সামান্য অন্যায় করছে এটাই ধরা খেয়ে বুঝেন নাই পীরের কাছে যায় দাওয়াতো তাবলিগে যায় কিন্তু হঠাৎ করে এমন একটা কথাই বলে ফেলবে এমন একটা সামান্য অন্যায় করেই ফেলবে জীবনের পঞ্চাশ বছরের ইবাদতের সবাব কাটা যাওয়া হাসরের দিন বলবে আল্লাহ জান্নার দিয়ে দাও কোনো টান দিয়ে দেখব টপ লেভেলের চোর ফাগরি মাথায় দিয়ে চুরি করল এই মেয়ে তোমার আমল নামায় চুরির গুনা জীবনও চুরি করিনি আমার বাবাও করে নাই আমিও কোথায় পেয়েছ আল্লা জবাবে ফিরিস তারা বলবেন হেমালি আপনি তো বলেছেন বিন্দু থেকে বিন্দু অন্যায় যেন লেখতে ভুল না হয় وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَازِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا আপনি বলেছিলেন তাাল বীরাল ইসি ওয়ালাল নেকের সহযোগিতা করো এটাও নে दर दर दर चुरी जीवने कर नोर पक्षे प्रदान सी प्रदान करता बोलाओ चूरी গুনার পক্ষে সাক্ষী দেওয়াটাও গুণা নেওয়াটাও নেই অনুযায়ী আল্লাহ বল তোমার আমল দিয়া জান্নাত তাইবা না কারণ তুমি অন্যায়ের সহযোগিতা করে তুমি যতটুকু আমল করেছ ন্যাক আমলের স্বভাব কাটা গেছে আর নাই ওরে নবীর যদি না পারো চুপ থাকো বদনাম বলিও না পারলে ভালো কথা বলো যদি না পারো চুপ থাকো খারাপ অ্যান্সার দিও না কুয়াতে পরোজোদে খদ্সতম বে হাদ্ম গুন হক্ন দারা দোস্তে খল্কা জারের নিস্তে ই খসলকে কে দারেরা আলোচনার কুনা লো চুনা দরা মিলাদুন নবী যদি পালন করতে হয় তাহলে রোজার মাধ্যমে বান্দার রোজা রাখবে দূরের কথা নবীর আশেক দাবি করে পাঁচ অক্ত নামাজও না ওরে বা আহা। নাই সাহাবার কাদে ভর করে পয় জামাতে সজিফ হয়েছিলেন জেনবীর কোন গুণা না এই সন্দেহ করলে ইমান চলে যাবে আল্লাহ বলেন কোন গুনাহ নাই আমি আল্লাহ নবীর গুনাহ গুনাই রাখি নাই নবী মনে মনে ভাববেন কোন অপরাধ হয়ে গেল নাকি এই বাবার মতো অপরাধকেও maaf করে দিয়েছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়গফিনা লাকাল্লাহুমা মা তাকদ্দামা মিন দামবিকা ওয়া নবীজীর কোনো গুণা নাই কি দরকার সারা রাত নামাজ পড়ে পরে নবীজির পামারক ফুলাই ফেলাই কারণ আম্মা জানায় সাবলেন উপায় গম্বর আপনার তো কোন অনেক দিয়েছে আল্লাপাক শপথ করে বলেন ওই আবুল আহবির স্ত্রী উম্মে জামিন আপনার ব্যাপারে বলেছিল উল্টা পালটা আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে না না মা পালা আপনাকে আল্লাহ আল্লাহ ছাড়েন নাই আপনাকে আপনার আল্লাহ ছাড়েন চিরে আপনাকে দিবেন যাতার দেওয়ার তারা আপনি অনেক রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন ঠিকানার ব্যবস্থা করেছি আপনি ছিলেন ধর্মের ব্যাপারে মূর্খ অনবহিত আমি আল্লাহ আপনাকে আপনি ছিলেন একেবারে দরিদ্র আমি ধনী বানাই দিলাম টাকা পয়সা বলেন সব দিক থেকে খবরদার আপনি কোনো দিবেন না এতিমের উপরে আপনি কোনো সময় কারণ আপনিও বড় আল্লাহ এনে নবির উম্মতের দল যে নবীর কোনো গুণা নাই নবী বলেন যে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়ে অনেক দিলেন অনেক কোন সীমা কত দিলেন से आल्लाती अल्प हल्लेब ना एक दृष्टि सारा जीवन मस्जिद नामा और बंदा नबीजी मोहब्बत सहबाई कम कत पागल आल्ला नारत भलोबागान तो सबा गाय भाषार कारा आपके बस मोहब्बत कर मोहब्बत मापकाठ जाना दें मन मत मा जो भलोबास नबी मा के मापकाठी दें स्के देखें क्या बेसि के कम कर স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে যারা চায়। কারণ আমার নবী নবী হয় না আমার আল্লাহ নবুয় না দিলে নবী নবী হতে পারে না অতএব আমার নবী নবুয়ের জন্য আল্লাহর আদালতে ঠেকা কিছু করার ছিলেন ভালোবাসতে চায়। তাদের জানায় দেন আমি আল্লাহর ভালোবাসার মাপ কাটিয়ে দে যারা আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমি নবীজির করো আমাকে ভালোবাসো বলা এমন হয় নাই বলা হয়েছে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো ব্যাপারটা এমন না আয়াতের অর্থ হলো আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি নবীর আনুগত্য করো আমি নবীকে ভালোবাসো এমন না যদি ভালোবাসো বলতেন তাহলে আবুল আহ এক নাম্বারে রসুলের কেউ নাই দাদা আব্দুল মুক্তালিব আবু তালেবের হাত ধরে বলে আমার নাতির দেখা শোনা করবা যেন কোনো কষ্ট না হয় আবু আমার মায়ার নবীর বিবাহের সময় খাদিজা রুতালি শুধু তাই নয় আলহার সাথে যখন বিবাহ হয় আবু তালি মসজিষে দাঁড়ায় নবীর এই বিবাহের খুতবা পড়েছিলেন আর বলেছিলেন ও ভাতিজা একটা শরীরে কেউ দিতে পারবে না ইতিহাস লেখা আবু তালিব যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত নবীজির বিরুদ্ধে পিছনে পিছনে অনেক বলেছে সামনে আসতে পারে নাই অপর দিকে সামাজিক তার বেড়া জালের ঢাল ছিল আবু তালে একই মাসে দনোজন বিদায়ের পর নবী এত ভেঙে পড়লেন এত কাতাই যে কাটলেন ওই আবু তালিবের এতেকালের পর আমাজিজানের পরে আমার নবী তিনটা বছর বড় বড় অত্যাচারিত অত্যাচারিত্রস্ত হলো আল্লাহ তখন আপনার কোনো টেনশন নাই আপনি রেডি হয়ে যান মদিনার পথে আপনার হিজরত করতে হবে এদিক দিয়ে মদিনার লোকেরা মক্কায় হাজে এসে নবীর সাথে গোপনে তিনটা বৈঠক করলো আর বললেন নবী মক্কার মানুষ আপনার বিরোধিতা করে আপনি যদি আমাদের মদিনে আসতেন আমরা আপনার জন্য বড় পাগল হয়ে থাকতাম কোনো মুসিবত আসত না পাকে এই দিয়ে ইঙ্গিত করে বলে মক্কার কষ্ট আর পরবর্তী শান্তির উদ্দেশ্য হলো মদিনার শান্তি বিভিন্ন ব্যাখ্যা আছে আলোচনা যদি ধারাবাহিক করা হয় তিন রাত্র বল্ল শেষ হবে না এত চমৎকার আলোচনা ভাইর আমারের সুরার আগের সুরা হলো সুরত উল্লাহার ই সুরত উল্লা আর একটা নাম হলো সুরায় আবু আর এই এজন্য সুরায় দোহা হলো এক নাম আর এক নাম হলো সুরায় মহান ভাইরা আমার আমার নবী এত কষ্ট করেছে জীবনের বিনিময়ে নবীরে ভালোবাসবে ও আদা করেছে অন্তর থেকে এরপরও কেন জান্নাতি না জবাব হল আল্লাহ নবী বলেন এই যে ফির अनुसरणा जाएगत्येहतु काबी ता, ता देखा जाए कथा बोला सब आदर्श गो অনুসরণ করে আনুগত্য করে তার পথে চলা আল্লাহবাসো আর নবীকে ভালোবাসো বলা হয় নাই নবী যা করেছেন তুমি কইরা কইরা এরপরে আনুগত্যের পরিচয় চলো তাহলে আবু তামিফ নবীকে ভালোবাসছে जदि भलोबासन पाना भलोबास भलोबाशा आदर्श केंद्रिक আমাকে আপনারা সবাই ভালোবাসেন এজন্য বহু দূর থেকে ঠান্ডা বাতাসে ভালোবাসেন না সবাই সবাই ভালোবাসেন আমি যদি বলি কারা কারা ভালোবাসে শুধু দুটো হাত উঠাবেন আর সুযোগ থাকলে পাও দুটো উঠায় বলবে চার হাত পাও দিয়ে ভালোবাসে আমি যদি বলি তাহলে আমার মতো একটা জামা পড়েন না কেন আমি যদি বলি আমার মতো একটা আমি যদি বলি আমাকে করেন না জুতা কেন পরেন না আমার মতো পাগড়ি কেন গলায় লাগান না মাথায় নামাজে বাঁধেন না আমি যেই দল করি যেই দল সেই দলে কেন আপনি ভর্তি হন না তখন সবাই চালাক বাঙালি বলবে দোয়াও চাই ক্ষমাও চাই আপনাকে ভালোবাসি তবে আপনার আদর্শ মানি না আদর্শ না ভালোবাসা। এর দ্বারা জান্না পাওয়া যাবে না আর নবীরে ভালোবাসো নবীর মোহাব্বতের টুপি কেন করো না নবীকে ভালোবাসি কেন নবীর মহাব্বতে দাঁড়িয়েলাম বা করলাম না ভালোবাসি কেন নবীর আবু তালেবের মতো আবু তালিব নবীকে জীবন দিয়া ভালোবাসে যেমন যানজনা পায় নাই আর যারা এখন নবীর সুন্নাতকে না মেনে নবীরে ভালোবাসবে তারাও জান্নাত পাবে না তবে পাবে জাহান নামের আগুনে শাস্তি ভোগ করার পর একদিন জান্নাত পাবে আবু কোনো দিন জাহান নামের আগুনে শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো একদিন জান্নাত পাবে তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে মাপকাঠিকই নবীর আল্লাহ ভালোবাসা যদি চাও পায়ের আনুগত্য করো আর আনুগত্য কেমনে হয় বলে নবীর আদর্শ সুন্নতের আমলের দ্বারা হয় তাহলে রেজাল্ট কি বের হলো যারা নবীর সুন্নাত মানে তারা নবী মানে যারা মানে তারা আল্লা মানে তারা তারা আল্লাহ মানে না তারা সহসায় জান্নাত পাবে না ভালোবাসার গান গাইলে কি না নাম হয়েছে সাংমিয়া সেহারা কালো বুঝেন নাই সুন্দরের নাম চেহারা কালো নাম রাখলে কি ভালোবাসা খবর নাই গানে গালি নবীর ভালোবাসা হা দিয়ে দেয় ভালো যদি বাসতে চাও নবীকে বাঁচো ভালো যদি বাসতে চাও নবীকে বাঁশ নবী তরানা নবীকে জানো ভালো যদি নবীকে বাঁশ ভালো যদি বাসতে চাও নবীকে বাসো ও নবী তর আনেওয়ালা ও নবী বাঁচা আনেওয়ালা বলেন নারুবিল্লা কথাটাই তো সেই বাছানের মালিক কেজির আহা সহিজা হলেন বুঝেননি আমার কথা নবীজির এক কলিজাকে ঘরে বসে নবী মাঝে মাঝে চোখের পানি ফেলে গুনগুন করে কান্না করতেন আম্মা জানায় বলতেন অবম্বর আমি আপনার কিনারায় কেন আপনি কাদেন আল্লাহর নবী বলেন আয়সা তুমি আমাকে প্রশ্ন করবী কান্নার কারণ আমার সুখের দিনের বিবি খাদি যা আমার দুঃখের দিনের বিবি যে সময় আমার জমিনে আমি মা হারাই আমার বাবা নাই কাফের খাদিজা ছিল আরবের বড় ধনী নারী আমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার পর পাঁচটা সন্তানের মা খাদিজা দুইজন স্বামী চলে গেল খাদিজা তৃতীয় স্বামী আমাকে বানাবার জন্য যখন প্রস্তাব দেওয়া হয় কবুল করেছে আমি না কারণ এত বড় ধনী নারীকে বিবাহ করার মহরের টাকা আমার হাতে নেই আমি বড় আমার মনের কথা খুলে বলার মতো আমার মাও নাই বাবাও আমি দুনিয়াতে সে বাবার চেহারা দেখি নাই বলি না আমি মোহরের টাকা দিব কোন চিন্তা নেই বিবাহ হাইয়া গেল খাদিজার সাথে আমার আমি খাদিজাকে বিবাহের পর আমার স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি মানুষের দারে দাঁড়িয়ে গিয়া কালেমার দাওয়াত রাতের ঢুকো সালাম দাও নবীর তোমার বিবিরও সালাম দাও তোমার ছেলে মেয়েরেও সালাম দাও অপেক্ষায় করিও না বিবি আমাকে সালাম দিবে ছেলে আমাকে সালাম দিবে বরং সালাম যে আগে দিবে তার মর্যাদা অনেক বেশি আল্লাহ ঘরে যদি কেউ নাও থাকে কোন মানুষ নাই তারপর ঘরে ঢুকলে সালাম দাও কারণ ঘরের ভেতরে রহমতে ফিরিস তারা অবস্থান করে তবে যেই ঘরে ছবি আছে ওই ঘরে ফির যে ঘরে ছবি থাকবে রসুলের কথা ও ঘরে রহমতের ফিরিস্টা নাই ইমাম দুইকে যদি তেরো খতম করান পরে আল্লাহ শান্তি আসবে না আসবে না আসবে না হাদিস কোন কাজ হবে না স্পষ্ট যে ঘরে ছবি থাকবে ও ঘরে দ্বারা বলছি রহমত আর শান্তি আসবে না ওরে খোদা কবিরা যাই না যদি তাবিজ লাগায় পুরো ঘর ভরে দেয়ার পর শান্তি রাগ করলেন না রসুলের হাদিস করে শুনা আল্লাহ যে ঘরে জীব জন্তুর ছবি থাকবে ঘরে কোনো রহমতের গজব থাকবে যে কারণে দেখবেন ও খুব তেল তেল চেহারা সুন্দর ঘরে কিন্তু শান্তি নেই না ম্যাডামের সাথে না ছেলে মেয়ের সাথে ঝগড়া আর ঝগড়া মানসিক কষ্টা লাগে বড় কঠিন আর এই টেনশন যদি মেডাম দিয়ে হয় তো আরো কঠিন এই টেনশন যদি ছেলেমেয়ে দিয়ে হয় আরো কঠিন যে ঘরে ছবি থাকবে রহমতের ফিরিসা কত কিছু এরপর দশ বছর বিয়ের মানে বাবু বাজারে কিছু আন কমান বাবু আছে পুতুল বানায় রাখছি পুতুল তোমার সন্তানের কান্না জন্য বাজার থেকে পুতুল কিনে বাচ্চার সামনে আমার ঘরেও বাচ্চা কত হুজুরের ঘরে বাচ্চার কান্না একটু বলবেন কোন হুজুর বাচ্চার কান্না বন্ধ করার জন্য কোন ছবি পুতুল আনলো নাকি না না রে গোলা আল্লাহর শকর বাচ্চাটারে রেখোলে নিয়ে যখন দরুদ সালাম পাঠ করি বাচ্চার কঠিন কান্নাও থেমে যায় কোলের মধ্যেই দেখি বাচ্চা ঘুমিয়ে গেছি আহ কাবার ভেতরে মূর্তি কাবার বাহিরে মূর্তি রসুর বিদায় হাজে মক্কা ফাতে মক্কা এসে আমার নবী লাটি হাতে নিয়ে ওই সব মূর্তিগুলো বাড়ি দিয়া বাড়ি দিয়া ফেলে দেয় পরিষ্কার করলেন এবং নবী মক্কা বিজয়ের নামাজ প্রথম মক্কায় পা জামাত জহরের নামাজ আজান দিয়ে আদায় করলেন ওরে নবীর উম্মতের দল আমার নবী বলেন আমি মূর্তি ভাঙার জন্য একটা লজ্জা আছে না চোখ লজ্জা যাহারে হুজুরাইতেছে বা একটা মানুষ আমি অন্যায় করতেছি এটা এখন নাই চোখ লজ্জা উঠে গেছে চূড়ান্ত হয়ে হয়েছে মানে একেবারে এটা ঢাইকা রাখবো তা না সামনের দরজায় অভাব নাই বড় পাপ করে গোপনে করবে তাও না এত বড় নির্লজ্জ হয়ে গেছি ওই ঘরের দরওয়াজায় সাইন বোর্ড লাগাই দিছে এই বিল্ডিংওয়ালা উত্তরা দক্ষিণা ব্যাঙের সাথে দায়বদ্ধ তার মানে এতদিন জানতো না আমি আল্লাহ আমি সুখ কারণ সুদের খাতায় নাম থাকা অবস্থায় আল্লাহর পছন্দ করে বলার কারণ কথা বিশ্বাস না করলে এটা গ্যারান্টি কার্ড হলো আল্লাহ আল্লাহর কসম করে বলছি সুদের কথায় যাদের নাম থাকবে তেরো বার যদি হস করো আল্লাহর কসম হস কবুল হবে না কোরআন স্বভাব হবে না হবে না। কামল নাম স্বভাব লেখা হবে না কোরআন পরো যা করো কোনো স্বভাব হবে না তওবা না করে যদি মরে যাও আল্লাহ কোরআনে সুরায় বা কারার দুশো পঁচত্তর নাম বারতে বলেন চির বাংলা কোরআন আসবে তর্জমা এটা ডাউনলোড করে বাংলা তর্জমা সুরায় বাকারা দুইশো পঁচত্তর নাম্বার দেখেন তর্জমা আমার ফোন দিয়ে আপনার পার্শেই সাক্ষী রেখে বলছি একটা কথা যদি ভুল বলি এত সহজ মনে করলেন জান্নাত আপনাকে কে বলেছে সহজে জান্নাত পাওয়া যাবে কে বলেছে সহজে জান্নাত যদি পাওয়া যায় নবীজির কান্নার দরকার কি আবু বকর অসমান এদের কান্নার কি দরকার এক এক জনের কান্নার ইতিহাস পড়েন না আবু বকর কত কাদা কাঁদলেন সারা দুনিয়ার কান্না এক পালায় দিল আবু বকরের কান্নার সমান হবে अमर कन्नार इतिहाट पुरस्कार पबे रे अमर अबू जहाल घोषणा दिल क्या আবদুল্লাহ সন্তান মোহাম্মদ সাল্ল বলে একশো লাল উঠ উ লাল কালারের উঠের দাম বেশি বলে একশো দমর তরবার আমি যাও যাও ওদিকে মক্কার কিনারা আমার নবী দোয়া করে দুই ওমরের এক তুমি ইসলামের ঢাল বানা দাও যে মধ্যে যাওয়ার পরে একজনের ধাক্কা দিয়ে মেজাজ গরম করে কই যাও বলে মোহাম্মদের মাথা আনতে যাই কেন বলে মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে তোমার রক্তের আপন বনের খবর না সেও তো মুহাম্মদের কাছে ইসলাম কবুল করেছে যেখানে বাগের বয়স সেখানে হয়ে গেল কি বলো আমার বোন না পড়েছে বলে হা এবার উমরের মাথা আরো গরম হয়ে আর ডিভাইড হয়ে গেল পরে আগে আমার বনে রেসাইজ করে লই ঘরের দূর যদি বনের বাড়ির দরজায় গিয়া শোনে বোন আর ভগ্নি আল্লাহর কোরআন তালাওয়াত করতেছে মাথা গরমায় গেল দরজায় নকর নব দরজা बो सालाम तुम मुहम्मद कानमा पड़े पर्दारा रान मा बने सुनो कैमरे আমি হাফিজুর রহমানের মা ও মা ও মা তুমিও মা শুনো কেমন মা তুমি হয়েছ একটা মা পারে তার স্বামীরেও ঠিক করতে সন্তানেরও ঠিক করতে বাসায় আছে ঢাকা যাত্রাবাড়ি মাতুয়াল মেডিকেলের পাশে আদর্শনগর আমার বাবাও ছিলেন গতকাল বাড়ি চলে গেছে আবার আসবেন আমার বাবাকে আমার মা কোরআন শিখাইছেন আমি যে মাঝে মাঝে আপনাদের গজল পড়ে শোনাই আমার মা বলে আমি গজল গাইতাম এখন ছেড়ে দিয়েছি এখন কাগজ কলম নিলে গজল আসে না শুধু বয়ান আসে বয়ান ওই জেন্দিগি ছিল একটা এখন জেন্দিগি আর রকম আল্লাহ অপর দারা রানের মা মা আছে আগে খবর জানিনা মিডিয়া ওলারা দিছে মা শিশু বাচ্চাটাকে গলা টিপে হত্যা করেছে টিভির সিরিয়ালে ভেজাল লাগাইছে রিমুট লয়া বাচ্চারা রিমোট পাইছে এটা রিমুট না কসু বুঝে না খেলাধুলা করছে মা চাইছে দেয় না বাচ্চা একটা হাতে চাইলে দিতে চায় না মায়ের সিরিয়াল টিভির সিরিয়াল নাটক চলে যাচ্ছে মাথা গরম হয়ে গেছে সন্তান কারণে গলাটি ব্যাপারটা করে নাউজুবিল্লা বলার আগে ওই ডারে পিডান দরকার আল্লাহ দায় আন কর হ্যা টিভি কিনে দিয়েছেন আমার মাকে ম্যাডাম বলেছে টিভি দিতে হবে আর আপনিও বিয়ার আগে বলছিলেন আমাকে রঙিন টিভি দাও যৌতুক হিসাবে চেয়েছিলেন যে কারণে আপনি পুরুষ নামের মগা হয়ে আছেন ম্যাডামের কাছে দু তিন দিন মাঝে মাঝে সফরে যায় হজে গেলাম ভারত গেলাম ঘরের বাহিরে তালা দেয়াই থাকে কোনোদিন বলেন আমাকে একটু ঘুরতে নিতে হবে একটু পার্কে নিতে হবে বেড়াইতে যা যা ও তো মহিলা কোনদিন তো বলেন নাই এ রাতে তিনটা নাই চারটা নাই বাসায় ঢুকি গরম ভাত গরম তরকারি আল্লাহর পছন্দ করে বলছে মাঝে মাঝে যদি পেটে ক্ষুদা না থাকে না খাইলে কষ্ট পার আমিও চিন্তা করি এই রাত্রে শীতের মধ্যে গরম পানি গরম ভাত গরম তরকারি রেডি দিই না খাইলে মনে কষ্ট পারব তো দু এক লোক হলেও খাই শান্তি তো আল্লাহর তরফ থেকে আসে অমর বলে তুমি কিছু অমরের বোন ডাক দিয়া বলে কালেমা পরে মুসলমান অমরের মাথাটা গরম দেখে বলে তারাতাড়ি কালেমা ফিরা দাও বোন ডাক দিয়া বলে ভাই মনে কষ্ট নেও আর যা করো দেয়া যাবে না কারণ আমি এমার্জেন্সি রুগী এমার্জেন্সি ট্যাবলেট সেবন করেছি অসমের গোড়ায় গোড়ায় আমার ট্যাবলেট চলে গেছে ফিরে দেওয়ার কোনো সুযোগ নাই আমি জাহান নামের আসামি फिरत देना तुम जो मारो मारो को आपत्ति नम सुनी तरबाड़ी बैर कर उल्टा विज्ञापन प्रहार বনের উপরে তরবারের উল্টা পেট দিয়ে যখন আঘাত করতে শুরু করলো বন একতে বোন নরম শরীরের কান্না রক্ত দেখে কান্না করে মায়ার নজর দিয়া বলে রে ভাই তুমি আমাকে যতই মারো কোনো আফসুস করে লাভ নাই মারে না তবে না রে ভাই আমার মা যদি আজকে পাশে থাকতেন আমার গায়ে হাত দিতে পারত না ভাই আমার বাবাও যদি থাকতো তুমি আমাকে মারতে পারত না রে ভাই তুমি আজ আমাকে রক্ত করেছ তোমার কি মায়া হয় না রে ভাই বোনের মায়ার কান্নায় ওদিকে তো আমার নবী আল্লাহর ওমরের মায়া লাগা মাত্র বোনের রক্ত মুদবি না আমি ঘরের সামনে এসে যে আওয়াজ শুনছিলাম কি পড়ছিলি বলে আল্লাহ আর কালামের তালাওয়াল করছিলাম কেউ বলেছেন আবার ওমর কোরআন শরীফ নিজের হাতে নিয়ে পড়েছেন কেউ লিখেছেন না ওমর কে বোন কোরআন তেল করে শুনেছে তাহা মা আলাই অমরের যখন কোরআনের আওয়াজ সিনার মধ্যে চোখের পানি বের হয়ে যায় দুনিয়ার সব কথাগুলো বারবার শুনলে ভালো লাগে না কোরআন যত শুনি ততই মজা লাগে এত সুন্দর আ কেন বলে ওর সিনার মধ্যে দুনিয়ার সম্মানিত একটা গ্রন্থ কোরআন আছে কোরআন এমন দামি এ কোরআন সাথে যার সম্পর্ক হবে সেও হয়ে যাবে দামি সাধারণ কাপড়ের দাম নাই কোরআনের সাথে লাগলো মানুষের কোন দাম নাই কোরআন লাগার কারণে দাম বেড়ে গেল শুধু দুনিয়ার জীবন থাকতেই দাম না কোরআনওয়ালা যদি ইন্তেকাল হয়ে যায় মৃত্যু হয়ে যায় কবরে যাওয়ার পরেও স্পর্শ করবে না আন মুসলমানের ঘরে নাই মুসলমান এখন কোরআনে যদিও পড়ায় অপশোনাল মানায় দিস স্কুলে যাবে। ইংরেজি অঙ্ক ইংরেজি অঙ্ক বাংলা কোরআন পড়া যাবে টাইম নাই সন্ধ্যার পরে প্রাইভেট পড়তে হয় সকালবেলা ফজরের পরে স্কুলে যেতে হয় ইংলিশ মিডিয়ামে দৌড়াতে হয় আবার দুপুরের একটু খেয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে আমার ছেলে ট্রে গিয়া কোরআন পড়াবেন আমার বাসায় মহার্জিন যখন যায় একদিন গিয়া বসলো পরের দিন গিয়া ছেলেটার খবর নাই মা বলে ছেলে খেলতে গেছে মাঠের ভিতরে মাসের ভিতরে দশ দিন আর ক্রিকেট খেলা আসনের পরে ঘন্টা বা মাসের দশ দিন বিশ দিন আর পড়ার সুযোগ নেই খেলাধুলা মোহার্জিনে কত বলে এক হাজার তাও ঠিক মতো দেওয়া হয় না মোহার জিনতে পারে না ওত ইংরেজি যে পড়ায় বাংলা যে পড়ায় প্রাইভেট মাস্টার পাঁচ টাকা দেয়া হয় টাকা দেওয়া হয় আল্লাহ করো জোহরের নামাজের পরে নামাজের পরে নামাজের পরে আলা কদী এই পাঁচটা সুরাজ এই ঘরে পাঁচ ভক্ত নামাজের পরে তালাবত হবে রহমতের ফিরিস তারা ওই ঘরটাকে পাহারা দিবে a <laughs> কোরআনের তালাওয়াত এখন তো ঢাকার শহরে গেরাগে মসজিদে মসজিদে কোরআন পরানের একটা কোরআন এর তালাওয়াতে ওমারের দলটা নরম হয়ে গেল ওমর ডেকে বলে রে বোন এই কোরআনের তালাওয়াত এত সুন্দর তুমি যার কাছে কোরআন শিখছো সেই লোকটা না জানি কত সুন্দর চলো সেই লোকটাকে একবার দেখায় এবার নবীরে নিয়ে হত্যা করে ফেলবে ওই যাবু তালিবো না এই খাদি যাও না এখন সবাই রেডি পাইলেই নবীরে হত্যা করে ফেলবে সাহাবায় হঠাৎ করে তাকায় দেখলো ইসলামের দুশ্মন রাষ্ট্র সে নবীকে গিয়া বলে আমার কাছে আসতে যেন পারে কারণ আমি পায় আল্লাহর পক্ষ থেকে জেনেছি ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই ওমর নিজে মরার জন্য আসতে ঢেলে দেওয়ার জন্য আসতেছে অমর রাস্তা দিয়ে পায়ে অম্বরের সামনে এসে চেহারা মোবারকের দিয়ে তাকার আমার পাগল হয়ে গেল কারণ আমার নবির চেহারা এত এত দিকে যদি তাকাইতো একটা নজরে সাত দিনের ক্ষুদা নিবারণ হয়ে যাইতো ইমামুল সাডা হার্ডা রা আলাজেন সিযেদསের কনেনা কোত৮ ল মর্দিহারেন আখেরা ম১মধুদে মারেন কয়াজ্তূরেন ওরা মার উমতর উঁসান নবীর কাছে সে তরো বাড়ি ঠে দিয়া বলেন গরদান কেটে দেন আমি না আমি ভুল করেছি আপনি আমাকে গরদান কেটে বিদায় করে দেন তবে আমাকে বিদায়ের আগে জান্নাতের মেহমান বানায় কালেমা পর আমাকে খাটি মুসলমান বানায় দেন হে নবী রহমাতুল্লি আলমিনের হাতে হাত দিয়ে মুসলমান একটু আগে তোদের পক্ষের শক্তি আমি উমোর এখন আমি কালেমার মালাটা গলায় লাগায় তোদের ডাকিয়া মোহাম্মদের তোরা মারার পরিকল্পনা করেছ সন্তানকে যদি এতিম বানাতে চা ও মরের তরবারির সামনে দাঁড়ায় যাও যদি তোমার স্ত্রী কি বিধবা বানাতে অমরের তরবারি ফা করতে দ্বিধা করবে না কারণ আমি ওমর যথেষ্ট সারা দুনিয়ার সাথে। ওরে নবীর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলতেছ নবীর বিরুদ্ধে যারা কথা বলতেছো মনে করেছো মুসলমান রোজি দুর্বাল। না না, মুসলমান দুর্বল নয় যুগে যুগে ওমরের মতো বীর পাহোয়ানের ভেতরে থাকবে পারবে না মুসলমানের সাথে কোনো বেঈমান কোনো জাতি পারবে না কারণ মুসলমানের টাকা বেশি না না মুসলমানের অস্ত্র বেশি না না মুসলমানের ইমানের আওয়াজ আর তাকবীরের ধনী আর আসমানের পাওয়াজ শাহজালাল এর তাকবীরের সামনে গৌর গোবিন্দ কটি সম্পদ নিয়ে টিকতে পারে নাই ইব্রাহিম নবীর তাকবীরের সামনে নমরুদের মতো বেইমান টিকতে পারে নাই টিকতে পারে নাই এ বাংলার জমিনে মুসলমানের সকলে বেশ্তিমা টিকতে পারে নাই মুসলমানের আজ পালা গেছে তবে যখন সীমা লঙ্ঘন করে ফেলবেরে রে তখন আমরা মুসলমান এমন আওয়াজ দিব ওরে এমন পতন তোদের হবে লাশো খুঁজিয়া কেউ পাবে না সত্য মিথ্যা পার্থক্যকারী হলো অমর এখন ওমরের সামনে ওমরে ফারুক টাইটেল লাগাই দেয়া হলো সেই ওমর আমার নবীর গর্তা নেয়ার জন্য গেল সেই নবী বলেন তাহলে আমার পরে অমর হতো আমার পরের নবী কে সেই অমর সারা তার জীবনী পড়ালে ও শেষ হবে না রে ভাই যে অমর এক রাস্তায় চলে শয়ত রাস্তায় চলতে ভয় পায় অমর কান্না করে করে গালে দাগ পড়াইয়া ফেললেন জাহান নামের ভয় অরেণ বিরমতার দল আজকে তো আমাদের কোনো ভয় নাই মরণের চিন্তা নাই এমন কোন দিন নাই আমার সামনে তোমার সামনে না। ইন্তানের পর প্রতিদিন কোনো না কোন মহল্লার মসজিদে ইননা আলিল্লার আওয়াজ কারো মা নাই কারো বাবা নাই কারো আত্মীয় স্বজন নাই ওরে নবির উম্মতের দল ক চলে যেতে হবে আমার মনে কত আশা কত পরিকল্পনা ঘুমের থেকে আমি উঠতে পারব কিনা সেই গ্যারান্টি আপনার আমার কারো হাতে নাই অতএব অনুরোধ করে বলি এই রবি ওয়াল মাস আদর্শওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই যাও যারা সারা জিন্দিগি চিল্লাই ববি নবীর হা নবীর সুনত মানবে না এরা সহসায় জান্নাত পাবে না অনুরোধ করে বলি আমরা নবীর আদর্শের টুপি কারণে তো আমাদের অনুরোধ করে বলি ও নবীর মতের দহল আল্লাপ জিন্দিগি বড় আরামে রেখেছেন আজকে দাঁড়িওয়ালা টুপিওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো বাংলাদেশ কেন সারা দুনিয়ার এক নম্বরের ধনী শান্তিতে না সারা দুনিয়ার সব বড় তার খবর আদর্শের অনুরোধ করে বলি টুপি মাথায় দেম্বা জামা পরো করো আন পর নামাজ আদায় করো পাঁচ বক্ত নামাজ বাদ দেওয়া যাবে না রে ভাই নিজেও কোরআন করবো করব মোহাবত করবো কোরআন সম্পর্ক গড়াই দিব এরে যুবক পায়ে হাত রেখে বলি দাড়িটা কেটে নবী রে না নামাজ বন্ধ করো না टूपीटा माथा दाओ आर मत हुजूर हवार्ज्जन तुम्हें बोलना बो बर तुम्हारो कत जुबक हुजूर ना आज के देखो दाड़ी वाला नामजी ड्राइवर দেখো তারা পাশ নামাজি সুপ্রিম কোর্টে একদিন গেলাম এই দিয়ে দেখলাম বিচারপতির গলায় ভাগড়ি নাম্বা জামা মনে হয় যেন জাতীয় মসজিদ বাইতুল মকার রামের ক্ষতি তুমি কেন পার্লারে যুবক স্কুল কলেজে পড়ো তোমার মতো কত স্কুল কলেজের ছাত্র তোমার ক্লাসে আছে নামাজ পরে দাঁড়িওয়ালা তুমি কেন পারো না রে ভাই অনুরোধ করে বলি তো বা করে নাও কোন দিন যে মরণ হবে কালেমা পড়তেছে আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও আজ নবীর শূন্যতের আমল করতে পারি না কিছু বললেই বলে হুজুরে এটা কি জায়জ নাই শার্ট প্যান্টটা ইপুরে নামাজে দাঁড়াইলে কেন বলে এটাকে না যায় ও যায় কেন বলো রে বাবা আমার নবী পরে আমি করবো না রে নবীর উন্ম আমার নবী সুন্নতি পোশাক করে নামাজ পড়েছেন ও ভাই আপনি করেন দায়বদ্ধতা আছে বুঝি ঠিক আছে আপনি সময় চাকরি করেন কিন্তু নামাজের নামাজ পড়েন সুন্নতি করেন না পড়েন নামাজ আদায় করেন নামাজের জন্য আলাদা একটা পোশাক নিয়ে চলেন শুধু তাই নয় মুসলমান আমি যদি আল্লাহর মহব্বতে চলি অল্প টাকাও যদি পাই এ টাকার ভেতরে অনেক বরকত আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় কোটি টাকা পেলেও টাকায় কোনো বরকত হবে না রোজা রাখার মাস নবীজির হাদিস মতে যারা রোজা রাখবে তারাই তো নবীর সুন্নতের মহাবতে নবীর আদর্শের পাগল বনে দাবি করার অধিকার পাবে জীবন বর নবীন সময় মদিনার হালাত আপনারা জানেন আনন্দ করছিল আল্লাহ পান্দারা বলেন আনন্দ করছিল না ওমর কান্না করে আমার কান্না করে না। করে চোখের পানি খানা নাই, মক্কায় কান্নার আওয়াজ মদিনায় কান্নার আওয়াজ মদিনা কান্নায় ভেঙে পড়লো রে রামা যে কান্না করলো সে কান্না কেন করলা নারে বাবা তুমি আনন্দই জীবন কাটাইলা নবীর ইন্তেকালের কান্না তোমার বেদনা অবস্থাটা কোথায় ও নবির সাহাবাইকার কান্নার ইতিহাস তোমার সামনে কি আসে না আল্লাহ বলেন চোখের পানির এত দাম কান্না করা পান্দা যাহান্নের আসামি হতে পারে না কোন কান্না নাই জমিনে কান্নার আওয়াজ নাই এখন এখন ওয়াজ যেই বক্তা বেশি হাসাইতে পারে যেই বক্তা বেশি হাসায় তার সুনাম বলে বক্তা বর ইসমার ভালো বক্তা কান্নার দরকার না এক বক্তা তো বয়ানে বলেই ফেললো এত কাদো কেন বাঙালি নদী দেশি কাঁদে নাই নবী বেশি কাঁদে না তোমরা কেন এত কাঁদ কত বড় ধোকাবাজ অথচ নবী বলেন এক কটা চোখের পানি যদি সেরে দাও জাহান নামের আগুন হারা বড় আর্য আজ ময়দানে কান্নার বয়ান নাই কান্নার আওয়াজ নাই কিছু বক্তা এমন বের হয়েছে শুধু হাসাতেই থাকে হাসাইতেই থাকে বয়ানের আগা নাই গোড়া নাই মানুষ কিছু শিখবে নেওয়ার মতো কিছু নাই আমলের দিকে মানুষ যাবে অনুতপ্ত হবে মা বাবার জন্য আগাবে খবর নাই দিলের পরিবর্তন হবে কোন খবর নাই আজকে তাদের পেছনে লোক দোড়ায় তাদের বয়ান শুনে মানুষ মুগ্ধ হতে চলছে ওরে নবীর উন্মতের দল আমি বলবো আপনারা হাসবেন কি হাসবেন না জানিনা তবে না আপনারা পাবেন না এবার আপনাদের বিচার আপনারা করেন কেউ জাহান নামে গেলে কে ফিরাবেন আল্লাহ মেহদায় করেন আর স্লোগান দিবেন কি বলে এটা শুনো কে বলে এটা দেখার দরকার কি ভাই কি বলে এটা শুনো শরীয়তের বেলায় স্লোগান চূড়ান্ত কুহুরি সিরকি হারাপ স্লোগান शरियतान हलोईन आगे सुंदर कथा फायदा कान्ना वाला बयान जो ना विशाल बयान करल्ला आदर्श दोह बोल जुब অন্তর যদি ভালো খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই না রায় দেখবি আয় আল্লাহ আপনি সকলের হাত কবুল করে দাঁড়িওয়ালা পাঁচ বক্ত নামাজি কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ শুনতে রামা বানাই দে আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বত দূর করে আসেন মহাব্বত অন্তরে ঢুকা দেন কামাই রুজি ব্যবসা চাকুরিতে হালাল আল্লাহ ওয়ালা আলিহিসিহিম রাহিম এম রাহমিন فِي আইনি সজীরা وفي عين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم جعلني من المستجابين للدعوات اللهم جعلني من المستجابين للدعوات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 রে মালা মেহরবানি করে রহমান নামে রসিলায় গফার নামে রসিলাই গফুর নামে রসিলায় আমাদের সকলের জীবনের সব গুনা গুলো করে দেন আল্লাহ আয় আল্লাহ টাকা পয়সা দিয়েছে সবাইকে কবুল করে নে আয় আল্লাহ আলোচনা যা হয়েছে বল তু রুটি ক্ষমা করে দেন স্বভাবটুকোন রোকে পৌঁছা দেন আসন্তবরের সবার যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে সফলতা দান করেন অল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন অল্লাহ মুসলমানের ইমান ও আমল হেফাজত করেন অল্ল আয় আল্লাহ ইমানুত করে দেন ঘরে ঘরে কোরআনার বাতি জ্বালায় দেন ছেলে সন্তান গুলো দেন। অল্লাহ আয় আল্লাহ কোরআন হাদিসের মের নূর সিন করেন অল্লা আয় আল্লাহ আইনি আমল ইজতের উচ্চ মা দান করেন অল্লাহ যুবকরা ছোট ছোট বাচ্চা তলি বলে মা বোনেরা হাত তুলেছেন সকলের হাত কবুল করে নেন আল্লাহ মনের নেশা পূরণ করে দে ইসলাম দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে তাদের কবর আয় আল্লাহ যাদের জীবন চলে গেল দুনিয়ার জিন্দিগির থেকে তাদের কবর বাসী হয়ে রে বহু বছর চলে গেল যাদের যুদ্ধে আমরা আজকে সুন্দর স্বাধীন দেশ পেয়েছি আমার মাতৃভূমি দেশ কবুল করে নেন দেশ রক্ষা করতে গিয়ে যাদের জীবন চলে গেল তাদের কবর জান্নায়াতেন আল্লাহ আয় আল্লাহ জনপ্রতিনিধি প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলা রক্ষার পেছনে কাজ করে দিনের খাদ বানায় দেন ইসলামের ব্যানার ব্যবহার করে যারা ধোকা দেয় তাদের থেকে আমাদের ইমান আমল হেফাজত করেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় আল্লাহ সারা দুনিয়ায় খেদনতের জন্য কগল করে নেন আয়গুনে কে দন করে দনলো চলার পথে কুদুরতি হাতে হেফাজত করেন আল্লাহ সকলের হাত আপনি কবুল করে নেন সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন এর পেছনে যারা সবাইকে কবুল করে নেন ওদায়ের মালিক মেহেরবানি করে জমিনের সব বান্দা গুলো বান্দি গুলো নামাজি বানায় দেন নবির আদর্শওয়ালা পর সবাই যার যার ঘরে চলে যাবে কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় না আর একদল আপনার গোলাম আছে যাদের মা নাই যাদের বাবা নাই অন্ধকার কবরে দোয়ার আবদার দোয়ার অপেক্ষা সন্তান কবরে কোনো বিছানা না সাদা কাপড়ের প্যাকেটে রেখে আসল ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান দরতের নজর দিয়ে দেখেনে ময়াদানে কে মা হারায়াত কে যেন বাবা হারায়াতিন কে যেন বাড়া বোন হারা বাসা রে আয় আল্লাহ গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি না কান্নার তৌফিক দান করেন্লাহ আয় আল্লাহ দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষ দান করেন অল্লা কান্নাওয়ালা চক্ষ দান করেন অল্লা আয় গুনার কারণে রাগ করে ফিরায় মেহরবানি করে নবির আদর্শওয়ালা উন্মাদ বানায় আয় আল্লাহ সকল কবর জান্নাতের বাগান বানায় দেন্ল যারা বেঁচে আছেন হায়াত বার আমাদের ভেতরে যারা অসুস্থ মেহরবানি করে সুস্থতা দান করে নল ওদয়ার মালিক সকলের স্বাস্থ্য সুস্থ করে দে সকলের মনের ন্যায় আশাগুলো পূরণ করে নল আয় আল্লাহ রবীন আপনার মহাব্বত নিয়ে নবীর সুন্নাতের আমল করার তৌফিক দান করেন অল্লাহ পরস্পরে হিংসা আয় আল্লাহ ইন্তেকাল হতে হবে কবরে যেতে হবে তবে গুনাগার হয় যেন কবরে না যায় নামাজের হালাতে রমজানে শুক্রবার ইন্তেকাল দিয়ে অল্লাহ সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ যা প্রয়োজন গাইবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন নির সিলায় আমাদের নে াসার খেদমত করি কবুল করে নান্লা আয় আল্লাহ বহু অর্থের প্রয়োজন জায়গার জন্য আপনি ব্যবস্থা করে দেনল্লাহ আয় আল্লাহ যতদান করেন্লাহ রহমতের চাদর বিষয়াদ আল্লাহ বারমার মুসলমান বড় বিপদ খানা নাই ঘুম নাই রে মালিক আল্লা খোলা কাশ এই শীতের ভিতরে চিল্লা করে অত্যাচার কলিজয় সিরি সিরি খাচ্ছে রে বেমান মার সামনে সন্তানকে ধর্ষণ করা হয় রে আল্লাহ খবর পেলাম ওই শিশু বাচ্চা চলে নিয়ে চিল্লা কান্না করে মালিক বাচ্চা খুদার যন্ত্রণায় সটফট করতেছে খানা নাই পানি নাই খানার বাচ্চা খুদার যন্ত্রণায় মায়ের কোলে সটফট করে মরে যায় কিছু বলার নাই রে অল্লাহ আমাদের গুনার কারণে রাগ করিয়ে না রে বেইমান বেদিনের হাতে আর আমাদের নমরুদের মতো ধ্বংস করে দানাল্লাহ সারা দুনিয়ার মুসলমানের ইমান ও আমলের শক্তি বাড়ায় দেন আখেরাতির ভয় ঢুকায় দেন্লাহ পাশিদারিওয়ালা জন্য কুদর কবুল করে নানল দীর্ঘ এক দান করে দে আওয়াজের ভেতরে খেলা সরুহা নিয়ান করে নল এই আমলে বরকত বাড়ায় দেন আয় হেদায় লদিয়া সিনিয়া ঠে ভরপুর করে দাল্লাহ নির আমাদের দোয়া কবুল করে আমীন আমীন মু বৃহসমতি কৃষম রশিবি মানি